আয়সার তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লু আলসালাম পবিত্রতা অর্জন জুতা পরিধান এবং চুল আচরণতে মতো ডান দিক থেকে শুরু করতেন